আলী রাজিল্লাহ তো হতে বর্ণিত তিনি বলেন তোমরা আগে হতে যেভাবে ফয়সাল্লা করে আসছ সেভাবেই করো কেননা পারস্পরিক বিবাদ আমি অপছন্দ করি যেন সকল লোক এক দলভুক্ত হয়ে থাকে অথবা আমি এমন অবস্থায় দুনিয়া হতে বিদায় হই যেভাবে আমার সাথীগণ দুনিয়া হতে বিদায় নিয়েছেন মোহাম্মদ ইবনুসি রিন রহমতুল্লা এ ধারণা পোষণ করতেন যে আলী রাজু তাল্লাহ এর প্রথম খলিফা হওয়া সম্পর্কে যেসব কথা তার হতে রাফিজি সম্প্রদায় কর্তৃক বর্ণিত তার অধিকাংশই ভিত্তিহীন